ইবনু আব্বাত রদুল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সাল্লাহ সাল্লাম মক্কায় তেরো বছর কাটান তিনি তেষট্টি বছর বয়সে মারা যান